আসসালামু عليكم ورحمة الله وبركاته বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন প্রিয় দর্শক মণ্ডলী আজকের ইসলামী অর্থনীতির একটা অংশ ঋণ নিয়ে ঋণ পরিশোধ না করা এবং সেটা অর্থনীতিতে আচরণ যে পাপ করলে পরে যদিও আপনি খুব ভালো লোক হন তও হন তবুও জান্নাতের পথে আটকে থাকবেন ঋণ নিয়ে লেখাপড়ি করতে হয় এত টাকা ঋণ নেওয়া হয়েছে তার জন্য সাক্ষী সবুজ সহ লেখাপড়ি করতে হয় কিন্তু অনেক মানুষ লজ্জাতে লেখায় না সরম করে ভাবে দেখো আমাকে অবিশ্বাস করছে কিন্তু না এটা লিখিয়ে নিতে হয় আল্লাহ তালা আদেশ করেছেন ইয়াঈ আল্লা জি না মানুষ ইজা তাদু বেদাই নিন ইল্লা আজাল মুসাম্মান ফাকতুবুকু লিখে নাও কিন্তু অনেকে এটাকে প্যাস্টিজের ব্যাপার ভাবে নিজের আত্মসম্মানে আঘাত লাগে ভাবে কিংবা অবিশ্বাস করছে ভাবে ফলে লিখতে চায় না লেখাতে চায় না আর সেই সুবাদে যে ঋণ দাতা আসেও আর লিখে দেন বা লিখুন এটা বলতে পারে না সৌজন্যের খাতিরে বর্জন করে কিন্তু এটা ঠিক না ঠিক হলো লেখাপড়ি করে নেওয়া যাতে করে ভবিষ্যতে কোনো ক্ষতি না হয় যাই হোক ঋণ যখন চাইতে যাওয়া হয় পরিষদ করতে চাওয়া হয় যে ভাই আমার ঋণটা দাও তখন অনেকে ঋণ দিতে চায় না পরিষদ করতে চায় না টাল মাটল করে ছেঁচড়ও করে আপনার পায়ের জুতো ক্ষয় হয়ে যায় যেতে যেতে যেতে যেতে কথা শুনতে শুনতে আপনি দিয়েছেন ঋণ দিয়েছেন যেন বড় অন্যায় করেছেন মোটেই পরিষদ করতে চায় না লম্বা কথা শোনায় কিন্তু ওরা সলুল্লাহ সালিয়াস্লাম বলছেন ऋण परिशोधे सक्षम व्यक्ति से हाल ऋण करते तो शोकमा जो चर्चाओं में देखो अमुक लो, अमुक लोकर का ऋण नहींना तो चर्चा की हालाल दूट कथा शो गरम कथा হালাল হয়ে যায়। আর শাস্তিও হালাল হয়ে যায় আপনি যান যে অমুক লোক ঋণ দিয়েছে আমার ঋণ পরিশোধ করে না তখন সরকারি আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে তাকে জেলে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না তাকে ঋণ পরিষদ করে ছাড়ানো হয়েছে সুতরাং এটা হচ্ছে ইসলামী আইন যে কেউ কারো ধন মেরে খাবে না इसलम्स दुनिया बुके कुरान बुके आल्लर इबादत प्रतिष्ठा करार्ज और तार ही माध्यम मानुषे आपोस सौहार्द शांति सम्प्री बजाय करो प्रति जुलूम ना कर इसलाम इसे मानुषा जिनि बोलते पांचटा जिनिस कि मानुषे जान बाचान इसलम्छे तुम्हरा जान हत्या करो ना ना निजे ना पढ़र নম্বর দুই মানুষের ইমান বাঁচানোর জন্য ইসলাম এসেছে ইমান নষ্ট করো না সিরিক করে কুফরি করে নিজের ইমান অমূল্য ধন আল্লাহ জারে দেন নষ্ট করো না নম্বর তিন জ্ঞান বাঁচানোর জন্য মানুষের জ্ঞান রক্ষার জন্য ইসলাম এসেছে কোন প্রকারে জ্ঞান নষ্ট করা যাবে না জ্ঞানকে জ্ঞান শূন্য করা যাবে না নম্বর তিন মানুষের মান বাঁচাবার জন্য ইসলাম এসেছে কেউ মান হারা হয়েও না মান সম্ভ্রম নষ্ট করো না মহিলারা তোমরা বেপর্দা হয়ে মান সম্মান নষ্ট করো না হে পুরুষরা তোমরা বেপর্দা করে নিজেদের মহিলাদের মান ইজ্জত নষ্ট করো না ব্যবীচারের মাধ্যমে মান ইজত নষ্ট করো না এক অপরকে অপবাদ দিয়ে নিজেদের মান ইজত নষ্ট করো না নম্বর পাঁচ মানুষের ধন বাঁচাবার জন্য ইসলাম এসেছে তোমরা এক অপরের ধন হরফ করো না নিজের ধন নষ্ট করো না পরের ধন ভক্ষণ করো না এই পাঁচটা জিনিস সবগুলো শেষে ন আছে তাহলে মুখস্থ থাকবে की जान ज्ञान मान धन पांच टा जिन रक्षार से इसलाम के मान्य चलो इसलम जरा फलो कर इसलमर अनुसार ही तंटा जिनिस रक्षा इसलाम अर्थनीतिलमामी आईन फलो कर तरह अर्थर हेफाजत तर अर्थ नष्ट ना ये अपनी ईमानदार के ऋण दिन ইমানদারকে ঋণ দিলে আপনি আপনার ঋণ ফেরত পাবেন যদি আপনার টাকা রাসুল্লাহ বলছেন যে ঋণ পরিশোধে সক্ষম ব্যক্তি যদি ঋণ না দেয় তো তার চর্চা করা হালাল তাকে শাস্তি দেওয়া হালাল ঋণ করে তা করার ক্ষমতা থাকা সত্ত্বেও কোন স্বার্থে তা পরিষদ করতে টাল বাহানা করলে ঋণে তার এই বিচার বিভাগ কর্তৃক তার সত্ত্বেও পরিশোধ না করা এক প্রকার জুলুম এক শ্রেণীর অন্যায় রসুল্লাহ বলছেন জুলম। ঋণ পরিশোধে সক্ষম আপনি ধনী মানুষ আপনার টাকা পয়সা আছে কিন্তু কাজে লাগিয়েছেন হয়তোবা ফিক্স ডিপোজিট আছে কিংবা ব্যাঙ্কে রেখেছেন ছাড়াবেন না কারণ ব্যাংক থেকে ছাড়ালে একটু কষ্ট হয় অনেক মানুষ আছে না সিন্দুক থেকে টাকা ধার নেয় টাকা একবার সিন্দুকে ভরে দিলে বার করতে চায় না কেন আল্লা জি যেমন ও আর যে মাল জমা করে আর রাখে বের করতে চায় না দরকার হলে ধার নেয় সিন্দুকের কাছ থেকে তো এইসব মানুষ চট করে ঋণ দিতেও চায় না আবার ঋণ কারো কাছে করলে তা শোধ করতেও চায় না এইদিক সেদিক হা থামো এই সেই লাভটা হয়ে যাক ম্যাচুরিটি হয়ে যাক আর কি নানা রকম আপনাকে বাহানা দিয়ে ঘোরাতে থাকে আল্লাহ রসুলাই মাত্রা নিয়ে আহাদুকুমাল মালি ইনফালিয়া এটা অন্য কথা যদি হাওয়ালা করে দেয় যে আমার ঋণটা আমার কাছ থেকে নিয়ে নাও তাহলে তার উচিত সেটাকে মেনে নেওয়া ঋণ পরিশোধে হলে অনেক সময় ঋণগ্রস্ত ব্যক্তিকে কটু কথা শুনতে হয় আর সে কথা বলার অধিকার ঋণদাতার আছে যেমন আগেই বলা হলো যদি দাতা যদি নরম গরম ঋণদাতা ঋণ গ্রহীতা সেটা অন্যায় নয় তার কারণ তার হক আছে তার হক তুমি ফিরিয়ে দাও তাহলে তুমি গরম কথা শুনতে হবে না এ ব্যাপারে আবু হাজি আল্লাহ বলছেন যে রসুল্লাহাল্লাম এক ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছিলেন তিনি হয়তো কারণবশত্ব পরিশোধ করতে পারেননি তাই লোকটা এলো ঋণ চাইতে মোটা কথা শোনাতে লাগলো আল্লাহর রসুল আল্লাহ রসুলামকে আদবের সঙ্গে কথা বলতে হয় তাই না কিন্তু সব মানুষ তারা এক রকম না কেউ হচ্ছে বাদু বাদু মানে গেঁও গেঁও মানুষ সে তার মধ্যে সভ্যতা নেই সেই মানুষ যেমন একজন আলেমের সঙ্গে কথা বলবে আর একজন শহুরিয়ে ভদ্র সভ্য মানুষ আলেমের সঙ্গে কথা বলে দুটোকে এক হবে না কালকে এক ব্যক্তি আমার সঙ্গে কথা বলতে বলতে তুমি করতে লাগলো একবার তুমি তার উপরে তোমাদের আওয়াজ উঁচু করোনা কাজাহারি বা তোমরা আপোসে যেমন জোরে সোরে কথা বলো এক অপরকে ধমক দিয়ে কথা বলো চমক দিয়ে কথা বলো রসুলের সাথে আদবের সঙ্গে কথা বল এই ব্যক্তি এসে মোটা কথা শোনাতে লাগলো সাল্লাম কিন্তু আল্লাহর নবী ছিলেন রহমতের নবী ও রহমতাল আলমিন যে নবীকে দুনিয়ার শান্তির দূত রূপে প্রেরণ করা হয়েছে সে নবী গরম হতে পারেন না তিনি বলে এই তোমরা চুপ করো তোমরা চুপ করো মাকালা হকদারের দুটো কথা শোনানোর অধিকার আছে সে হকদার সে আমার কাছে পাওনাদার সে পাওনা পাবে আমি দিচ্ছি না কোনো কারণে যে দিতে পারিনি কিন্তু সে কথা শোনালো আমাকে মোটা কথা বললো তার অধিকার আছে তাকে ধমক দিও না তাকে কিছু বলো না ফাঁকাল ইস্তারুল সিন্ন ইয়া এক কাজ করো ওকে একটা যে রকম উঁট নেওয়া হয়েছিল সেই রকম উঁট কিনে ওকে দিয়ে দাও সাহাবিদিরকে হুকুম করলেন ওর কাছ থেকে উঠ ধার নেওয়া হয়েছিল তো ওকে যে রকম উঁট নেওয়া হয়েছিল সেই বয়সের উঁট ওকে দিয়ে দাও আর যে কথা বলেছে তাকে ক্ষমা করে দাও কারণ ওর অধিকার আছে বলার যাই হোক এখানে উদ্দেশ্যটা কি যে ব্যক্তি ঋণ পাবে সেই ব্যক্তি যদি আপনাকে খারাপ জিনিস না। হচ্ছে জিনিস। এই যে আপনাকে কথা শুনতে হলো। কিন্তু বাধ্য হয়ে যদি আপনি ঋণ করেছেন তাহলে যথা সময়ে তার চাইবার আগে আপনি তাকে ঋণ ফেরত দেন চাইতে কেন হবে আপনি নিলেন খুশি খুশি খুশি খুশি দিয়ে দেন না খুশি খুশি নিয়ে দেবার সময় কষাকষি এবার কি কথা হাল জাজময় এহসান হওয়া উচিত সময়ে আপনাকে ঋণ দিলাম আপনাকে সহযোগিতা করলাম আপনাকে বিপদ থেকে উদ্ধার করলাম তারপরে আপনি আমার অপেক্ষা করছেন যে আমি কখন চাইবো কেনই অপেক্ষা করছেন আমারও তো একটা সম্ভ্রাম বোধ আছে আমারও তো একটা আভিজাত্য আছে আমারও তো একটা সম্মান বোধ আছে আমারও তো একটা আত্মসম্মান আছে আমি আপনার কাছে চাইবো যে আমার ঋণটা দিয়ে দাও আমার তো একটা বিবেক আছে যে হয়তো বা আপনার কোনো সমস্যা আছে আপনি দিতে পারছেন না কিন্তু আপনি তো বিবেক করছেন না আপনার উচিত আপনি আগে থেকে বিবেক করে আমার ঋণ আমাকে পরিশোধ করে দেন যদি বলেন আপনি তো বড়লোক মানুষ আপনা তো টাকা ব্যাংকেই থাকে তো আপনার ঋণটা শোধ দিয়েই বা কি হবে না দিলেই বা কী হবে বুঝতে পারলেন আপনার টাকা তো ব্যাংকেই থাকবে মানে আপনি আমার কাছ থেকে ঋণটা নিয়ে তো ব্যাঙ্কেই রাখবেন তো আমার কাছেই থাক এত টুকু অনুভূতি যদি ভোঁতা হয়ে যায় তাহলে বলার কিছু আছে ঋণ ভাই তোমার ঘরে বোঝ আছে সে বোঝটা হালকা করে দাও কিন্তু সে বোঝ বুঝছে না ভাবছে কি যদি হয়তো কি হয়ে যাক মাফ হয়তো হয়ে যাক হালকা হয়তো না ঋণের বোঝা ঘরে রাখা। ঠিক না ঋণের বোঝা নয়কো নয় যেটাকে ঘরে রাখবে সেরকম ক্ষমতা তোমার নেই বহন করার বলছি আস্তে আস্তে বলছি যে ঋণের বোঝা কত বড় বোঝা ঋণ পরিশোধ না করে মারা গেলে কে বেঁচে যাবে না মরার পরেও তার ওই ঋণ পরিশোধ করতে হবে মরনের পরেও শোধ করতে হবে প্রিয় দর্শক মন্ডলী কিভাবে সেই দিন শোধ করতে হবে সামান্য বিরতির পর আবার আপনাদেরকে বলবো ইনশাল প্রিয় দর্শক মন্ডলী আবার আপনাদের সামনে যে আলোচনা করছিলাম দিন সংক্রান্ত ব্যাপার ঋণ যদি রেখে মারা যান ঋণ পরিশোধ না করে মারা যান যে বেঁচে যাবেন তা না মরে গেলে কেউ বেঁচে যায় না मरे गेले पाकड़ाओ दुनिया बुखे आल्लाड़े दिए धरते ना धरते पर मरे गेले मारा गेले तक और उपाय नहीं तक कि पाकड़ाओं के शोध करते दुनिया ड़े गए आखेराते अपना के शोध करते हैं आखेराते परशोध करबें कि दिए ना से टा पैसा आनार आना दिहम आ सोना आ चाँदी आ ना जमी आ जगह आनी शोध करबें রসুল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তির কোন ব্যক্তির বিরুদ্ধে কোন প্রকারের হক আছে সে যেন আজ তা হালাল করে নেয় সেই হক আদায় করে হালাল করে নেয় আর না হয় ক্ষমা চেয়ে তার কাছে ক্ষমা চেয়ে হালাল করে নেয়োট করেছেন আপনি কারো নামেছেন আপনি চেয়ে নেন অথবা কারো কাছে পাওনা আছে টাকা পয়সা শোধ দিয়ে দেন দিয়ে এখন যদি জমি বিক্রি করতে হয় জমি বিক্রি করেও আপনি তার ঋণ শোধ করে দেন মরার আগে তোবার শর্ত কি বলেছিলাম না তোর শর্ত ছয়টা তার মধ্যে একটা শর্ত হলো যে বান্দার হক দিতে হবে। হক ফিরিয়ে না দিয়ে যদি কবুল হবে না যদি তোমার কাছে যার হক থেকে থাকেন আপনি আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ খোব তোবা করছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলবেন যাও তোমার কাছে যার হক পরে আছে তাকে তার হক ফিরিয়ে দাও হক ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমার কাছে ক্ষমা নাই একজনের জমি লিখিয়ে বসে আছো বোনকে ফাঁকে দিয়ে জমি লিখিয়ে বসে আছো ভাইকে ফাঁকে দিয়ে ঘর লিখিয়ে বসে আছো অমুকের ঋণ খেয়ে বসে আছো অমুকের অনেক রকমের পাওনা আছে সে পাওনা ফিরিয়ে দিয়েছে এসে আল্লাহর কাছে ক্ষমা চাও তবে ক্ষমা হবে নচেত হবে না তোর একটা শরৎ তবু অত সহজ জিনিস না অমুকের মাল চুরি করেছো চুরির মালে বিল্ডিংয়ে বাস করছো আস্তা ফেরাল্লা হবে নাকি আল্লাহ তালা কবুল করবেন না সুতরাং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফল ইতাহাল্লাহু মিনহু আল-ইয়াউম আজকে তার কাছে হালাল করে নাও হকদারের হক মেরেছো সেই হক আজকে হালাল করে নাও সেই দিন আসার পূর্বে যেদিনে তোমাকে হক পরিশোধ করতে হবে অর্থাৎ সেইদিনে বেকদারি মাদলিমাতা সেদিনে নেকি আর বদি পাপ আর পুণ্য দুটো জিনিস থাকবে এই পাপ পুণ্য দিয়ে দিনার দিহামের বিনিময়ে টাকা পয়সার বিনিময়ে পাপ পুণ্য এই পাপ পুণ্য দিয়ে পরিশোধ করতে হবে আপনার জুলুম পরিমাণ আপনার হকের পরিমাণ সবাব দিতে হবে হবে উপায় নেই এই যাদের ঋণ মারা যাচ্ছে ভয় নেই কাল কেয়া মতে পাবেন নিহত রাখবেন গালাগালি করবেন না ঋণ আপনার কোনো দিন নষ্ট হবে না ঋণ আপনি দিয়েছেন মানুষের উপকারের জন্য দিয়েছেন যদি সে আপনার হক ডুবিয়ে দেয় মেরে দেয় মারা যাবে না বহাল তবিওতে থাকবে কাল কেয়ামতে পাবেন টাকা না পান পাবেন কি সব পাবেন নেকি পাবেন নেকি থেকে দিতে হবে শোধ করতে হবে নেকি দিতে দিতে যদি শেষ হয়ে যায় কিংবা হকের থেকে নেকির পরিমাণ কম হয় তাহলে কি হবে যা নেকি পাপ তো আছে কার পাপ নিয়ে হকদারের পাপ নিয়ে যে হক নষ্ট করেছে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে হক ছিল বলে পাপের বোঝা হালকা হবে আর ভারী হবে কার বোঝা যে হক মেরেছে এর বোঝা ভারী হয়ে যাবে মাফ করা হবে না তাকে ছাড়া হবে না দুনিয়ার বুকে ঋণ নিয়ে দিন পরিশোধ করণি আজ তুমি তোমার নেশোধ করো অথবা যার কাছে ঋণ নিয়েছিলে ঋণ দাতার পাপ নিয়ে বহন করে তুমি তার পরিশোধ বিনিময় করো আল্লাহ মুখ ঋণ কঠিন বলছেন দুই প্রকার এক প্রকার ঋণ মানুষ করে থাকে এবং তার নিয়তে থাকে যে আমি আদায় করব। তার মনে প্রাণের চেষ্টা থাকে দুশ্চিন্তা থাকে মাথায় যে আমি ঋণ পরিশোধ করব। আল্লাহ তালা তার তরফ থেকে ঋণ পরিশোধ করে দেন তার মানে তার ঋণ পরিশোধ করার জন্য তাকে সহযোগিতা করেন ঋণ পরিশোধ করার জন্য সহযোগিতা করেন আল্লাহ তালার তরফ থেকে তৌফিক লাভ করে রসুল্লা সাল্লাম বলছেন যে আমি তার বলি আমি তার অভিভাবক যদি ঋণ রেখে মারা যায় আমি পরিশোধ করি সরকারের তরফ থেকে আল্লাহ নই তো সরকার সরকারের উচিত সেই ঋণ পরিশোধ করা নিয়ত রাখে না বরং সেই নিয়েই মারা যায় কোন ঋণ এমন আছে যে ঋণ করার নিয়ত রাখে না বহু মানুষ বলুন তো কোন ঋণ আছে যে ঋণ নিয়ে যে ঋণ রেখে পরিশোধ করার নিয়ত রাখেনা বেশিরভাগ মানুষ কোন ঋণ দেন মোহর বলেন শুধু মোহর বললে হবে না দেন দেন পরিষদ করব। তাই না খুব মজা এটা তো বইয়ের ঋণ না এটা তো ঘরের লোকের ঋণ এটা শোধ করতে হবে না রসুল্লাহ সাল্লাহ বলছেন যে কোনো ঋণ শুধু বইয়ের ঋণ হোক বা বাইরের ঋণ হোক সমস্যা নেই যে কোনো ঋণ যদি পরিষদ করার নিয়ত না রাখে তাহলে কে মতের দিন তার নেকি নেওয়া হবে এবং হকদারকে ফিরিয়ে দেওয়া হবে লাইসাইয়ারহাম যেদিনে কোনো দিনার নেই দেড়হাম নেই যে পরিষদ করবে সমস্ত কিছু ছেড়ে সে উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে আসবে আর তার কাছে কিছুই নেই খালি হাত শরীরে কাপড় পর্যন্ত নেই শোধ করবে কি দিয়ে কিন্তু নেকি তার রাখা আছে আল্লাহ তালা রেখে দিয়েছেন নেকি বদি সব লিপিবদ্ধ করা আছে তারই ठके ऋणा প্রিয় দর্শক মন্ডলী ঋণ রাখা মোটেই ভালো না ঋণ রাখবেন না এসেছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন আসসালামাইহামুল্লাহ যদি কোন ব্যক্তি ঋণ রেখে মারা যায় এবং তার ওয়ারিসের দায়িত্ব যদি নেয় সেই ওয়ারিস যদি সে ঋণের পরিশোধ যদি করতে সক্ষম না হয় তার মানে আত্মের বাইরে সেও যদি মারা যায় এর জন্য কি মানে সে গুণাগার হবে ওই ব্যক্তি যদি কেউ অক্ষম হয় তাহলে তো তার ব্যাপার আল্লাহ তালার কাছে আল্লাহ আল্লাহুল্লাহান অতীত কারোর উপরে বোঝা চাপান না আল্লাহ তালা জানেন যে আপনি সক্ষম না অক্ষম যদি কোনো প্রকারেই তার ঋণ পরিশোধ করার উপায় না পায় কোনো প্রকারেই না পায় তো কমসে কম তার কাছে তো ক্ষমা চাইতে পারতো তার কাছে গিয়ে ক্ষমা চাইবে যে ভাই আমি আপনার ঋণ শোধ করতে পারলাম না তুমি দুনিয়াতে আমাকে ক্ষমা করে দাও আমার ঋণ পরিশোধ করার মতো কিছুই নেই এদিন তো বলছেন ফাল্লিয়া তা হাল্লাল হুমিন হুলিয়াও আজ আজ তার কাছে হালাল করে নাও হয় ঋণ পরিশোধ করে আর না পারলে ক্ষমা চেয়ে যে ভাই আমাকে ক্ষমা করে দাও পারলাম না এই জন্য দেখবেন অনেক জানাজাতে গরিব মানুষ মারা গেছে ভাই যার কাছে পাওনা ছিল ক্ষমা করে দাও বলে না বলে না ক্ষমা চেয়ে নাই। ক্ষমা চাইতে হবে চাওয়ার মতো যদি ক্ষমা হয়ে যায় তো হবে আর না হয়তো আল্লাহর হিসাব আল্লাহর কাছে আল্লাহ যেভাবে হিসাব নেবেন সেইভাবে তাকে কাল কেয়ামতের মাঠে হিসাব দিতে হবে কিন্তু জিনিসটা সহজ না এ নয় যে খালাস আল্লাহ করিম ঋণ নিলাম তারপরে শোধ করতে পারলাম না আল্লাহ মাফ করে দেবে না ভিতরে এরকম শৈতল্য ঢিলেমি থাকলে হবে না রকম নিয়ত রাখলে হবে না নিয়ত রাখতে হবে যে আমার জমি জায়গা যা আছে মরার আগে আমি শোধ করে যাব অথবা তার কাছে ক্ষমা চাইবো ভাই পারলাম না মারা গেছে ঠিক আছে তার ও আর পারছে না পারছে না পারছে না তার সম্পত্তি ভাগ করে নিয়েছে সম্পত্তি ভাগ করা যায় না মারা গেল আপনি জানেন যে আব্বার ঋণ আছে সম্পত্তি ভাগ করা যায়জ না যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়েছে আচ্ছা সম্পত্তি বিক্রি করে ঋণ পরিষদ করে তারপরে বাকি থাকলে ভাগ হবে আর যদি ঋণদাতা বলে ঠিক আছে তোমরা এখন দিতে হবে না তোমরা আস্তে আস্তে দিও রাজি হয় তো ভালো কথা নচেত মিরাস ভাগ হওয়ার আগে কি করতে হবে আও দেখছেন আগে ঋণ তারপরে ওসিয়ত এইসব হওয়ার পরে তারপরে মিরাজ সম্পত্তি ভাগ হবে ঋণের ব্যাপারটা কিন্তু সহজ না আরো ইনশাআল্লাহ আগামীতে বুঝতে পারবেন যে রসুল্লাহ কীভাবে ঋণের গুরুত্বটা বর্ণনা করেছেন হয়তো আমরা অনেকেই সেই রকম গুরুত্ব দিয়ে থাকি না বুঝি না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এর গুরুত্ব বুঝি আল্লাহ আমিন ওয়াসল্লাহ নবী মোহাম্মদ ওয়াল আলহি ওয়াসবিহি আজমাই